মানবতার সমাধান রসুলিক মহমদ ও সাহি বাইতি হি ও আবি মান্দা দিন। পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার চারটি গুণ নিয়ে একটা হাদিস আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম প্রথম গুণটির সেটি ছিল জান্নাতে যাওয়ার গুণের মধ্যে অন্যতম হচ্ছে নম্র ভাষী হওয়া মিষ্ট ভাষী হওয়া। সুন্দর ভাষায় কথা বলা কর্কশ না হওয়া আজকে আমরা আরও তিনটি গুণের দিকে যাবো ইনশাআ দ্বিতীয় গুণটি হচ্ছে ও আত্ম আমাত্ত আম যিনি অভুক্ত লোকদেরকে খাওয়ার খাওয়ান যিনি দেখেন কোথায় তার প্রতিবেশী অথবা অভুক্ত লোক রয়েছে তাদেরকে খাওয়ার দেন দান খয়রাত করেন গরিবদেরকে দুঃখীদেরকে আল্লাহ তালা বলেছেন ওমুন আত্ম আমি মিস কি না তি মা আসি র জান্নাতি লোকদের গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন এই লোকগুলো জান্নাতিগুলো দুনিয়াতে লোকদেরকে খাবার খাওয়াতো যারা খুদায় কষ্ট পাচ্ছে তাদেরকে খাবার সাপ্লাই করতো আল্লাহবিহি এ দুটো তাফসির একটা হচ্ছে আল্লাহর মোহব্বতে কাজটা করতো আরেকটা তাফসির হচ্ছে তাদের নিজেদেরও দরকার এমন নয় যে তাদের অঢেল রয়েছে তা নয় তাদেরও কিছু টান আছে। তাদের খাওয়া দরকার কিন্তু সেখান থেকে তারা কোরবানি করে দিয়ে দেয় ওই যেমনি অমর আদি আল্লাহ তাল্লাহ আহনুর হাদিস আঙ্গুর খেতে মনে চেয়েছে অসুস্থ অবস্থায় একটু আঙ্গুর খেতে মনে চেয়েছে আঙ্গুর নিয়ে আসলো আর পেছন দেখতে ফকির এসে বলল আর সাহা এলিয়ার হামুকে বললো ফকির এসেছে একটু দেওয়া আল্লাহর একটু আঙ্গুর খেতে মনে চায় দেখে ফেলেছিল তিনি অসুস্থ অবস্থায় মুখে না দিয়ে বললেন আঙ্গুরের ছড়াটা ফকিরকে দিয়ে দাও আল্লাহ হব্বিহি নিজের মনে চায় খুব আগ্রহ সৃষ্টি হয়েছিল সেটাকে কোরবানি করে দিয়েছে এটি মিসকিন অসহায় বন্দি তাদেরকে খাওয়াই দাও আর তারা যখন খাওয়ায় তখন তারা এত এখলাশের সাথে খাওয়ায় এত দরদ ভরে খাওয়ায় আল্লাহ তালাকে যে পাওয়ার এত আগ্রহ নিয়ে তারা কাজ করে ইনামা নুত একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে আমরা খাওয়াবো তোমাদের কাছে কোনো কিছু চাই না লা লিদ মিনকুম যা আউ শুকুর তোমাদের কাছে কোনো যা প্রতিদান শুকুর হাওয়া আমাদেরকে অনেক সম্মান দেখাতে হবে আমাদেরকে অনেক সুক্রিয়া জানাতে হবে আমাদের কথা বারে বলতে হবে স্বীকৃতি দিতে হবে কিছু চাই না অনেক সময় মানুষ যখন দান খরাত করে তখন চাই লোকেরা স্বীকার করুক যে আপনি খুব দানশীল আপনি আমাদেরকে সবসময় দিয়েছেন আর যদি লোকেরা স্বীকার না করে বলে বেটা নিমক খারাম তাকে দেবো না আর একটুও স্বীকার করে না তো হলো না ইনামা নাই মুহিল্লা আল্লাহ তালার জন্য করেছি তোমাদের কাছে কোনো শুকুর গুজারি চাই না আমাদেরকে খুব শ্রদ্ধা জানাতে হবে বারে বারে স্বীকার করতে হবে কোন দরকার নেই আমরা আল্লাহ তালার কাছে সেই কঠিন দিনে দেখা হবে আজাব আছে কঠিন দিনে সে আজাবের ভয় করি এই জন্য আমরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমাদের গরজে আমাদের নিজস্ব তাকিদে আমরা এই কাজ করি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যে মানুষের কাছে নাম নামকড়ানো আমাদের উদ্দেশ্য নয় অনেক সময় দুস্থ অসহায় লোকদেরকে আমরা যখন দান খয়রাত করি তখন পত্রিকায় আসলো কিনা সাংবাদিক দেখে এনে তারপরে দেখাইতে চাই যে আমরা কত দান খড়াত করেছি বিশেষ করে যখন কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এগুলো করা হয় এগুলোকে খুব বেশি পাবলিসিটি দেওয়াকে গুরুত্ব দেওয়া হয় উদ্দেশ্য এখলাসের সাথে মানুষে উপকার করা তা না হয়ে পাবলিসিটি পাওয়া যদি আমি চাই না পত্রিকার খবর দিয়ে দেয় হয়ে যাক অসুবিধা নাই কিন্তু আমার উদ্দেশ্যেই যদি হয় খবর দেওয়া যে আমি অমুক ব্যক্তি আমার প্রতিষ্ঠান আমার দল এরকম এত দান খরাত করে এটা যদি উদ্দেশ্য হয় তাহলে হলো না লেবাজহিল্লা সেটা হলো না রাসুল্লাহ সাল আলিবাসাল্লাম যে দুস্থ অসহায় মানুষকে হেল্প করেছেন সমাজ কল্যাণমূলক অনেকগুলো কাজ করেছেন এটা শুধুমাত্র তালিফে কলুবের জন্য জাকাতের অংশ একটা অংশ কোন কোন সময় তিনি দিয়েছেন এগুলোর ব্যাপারে আলাদা সাধারণ গরিব অসহায়কে তিনি যখন দান খরাত করতেন স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি আয়াতে আল্লাহতালা জাহান্নামীদেরকে বলবেন আয়াতে এসেছে ম্যা কুমফি সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে এসেছে জাহান্নামীরা তোমরা জানো কি বলো রিয়েলাইজ করছো এখন কোন কর্ম তোমাদেরকে জাহান্নামী দিকে নিয়ে এসেছে তখন তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আর আমরা মিসকিন অসহায়দেরকে খাওয়ার খাওয়াইনি শুধু নিজেকে নিজের উদার ভর্তি করার জন্যই চেষ্টা করেছি আমাদের বড়ো লোকদের খাওয়ার দাবার কত রকমেরই খেতাম আর যেটা বাকি থাকতো সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিতাম ফকির মিসকিন কেউ দিতাম না লামনাকু মিন আল মুসল্লিন লামনাকুতাইমুল মিসকিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়িনি আর মিসকিনদেরকে খাওয়াইনি এই অপরাধের কারণে আজকে ডান নামে চলে এসেছি অনেক গুণা আছে জাহানামীদের সেরেক আছে কুফুরে আছে বিভিন্ন রকমের গুণা আছে কিন্তু এই আয়াতে দুটো গুণাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নামাজ না পড়া আর অসহায় মিসকিনীদেরকে না খাওয়ানো আমরা যদি আমাদের সমাজের ধনী শ্রেণীর লোকদেরকে দেখি অনেক বড়ো লোকদেরকে দেখি দুটো গুণই পুরোপুরি আছে মাসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন নামাজ পড়া নাই গরিব মিসকিনকে সাহায্য সহজে আসে না খুব কম লোক ধনী লোক গরিব মিসিংকে সাহায্য করেন আল্লাহ তাল্লাহ তৌফিক দেন এবার আমরা তৃতীয় গুণের দিকে যাই তিন নম্বর গুণ যে হাজিসটিতে এসেছিল ওতা বা আশিয়ান জান্লা অন্যতম গুণ হবে যে তারা রোজার পরে রোজা রাখবে ফরজ রোজা আছে সেটা তো রাখবেই তার স্বভাব তো অপরিসীম আর সৌম লি ওয়ানিবিহি রোজা তো আমার জন্য রাখে আমি নিজের হাতে তার পুরস্কার দেব এই জন্য যুগে যুগে তারা নেককার ছিলেন তারা শুধু রমাদানের রোজাকে বাস করেননি আর সৌম জুন রোজা হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল ঢালস্বরূপ রোজা সুপারিশ করবে আল্লাহ তালার কাছে আল্লাহ সাইম যে রোজাদার অনেক কষ্ট করে রোজা রেখেছে তাকে তুমি জাহানামের আগুন থেকে বাঁচিয়ে দাও এবং আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন এই দিন শুধু রমাদানের ফরদ রোজা নয় কতগুলো সুন্নত নফল রোজাকে গুরুত্ব দিয়ে পালন করা দরকার তা বা সিয়াম রসুল্লাহ সাল্লা বললেন তা বা আমার নিজে রোজার পরেই রোজা রোজার পরে রোজা বারে বারেই রোজা কিছুদিন পরেই রোজা বিভিন্ন ওকেশনের রোজা যেমন রমাদানের পরে ছয়টি রোজা যেটাকে ছয় রোজা বলে থাকি আমরা শ্রিয়ামুসিকমিনী সওয়াল সেটা রাখলে সারা বৎসরের রোজা রাখা সব হয়ে যায় রমাদানের 6 পরে ছয়টি রোজা রাখলে আবার আল্লাহ তালা আরও বিশেষ কিছু ওকেশনে দিয়েছেন আশুরা মহরমের দশ তারিখে রোজাটি অত্যন্ত এরপরে আছে আপনার জিলহাদ মাসের প্রথম দিনগুলো রোজা প্রথম দশ দিন খুবই মোবারক দশম দিন তো ঈদ হয় এক থেকে নয় তারিখ পর্যন্ত বিশেষ করে নয় তারিখটা ইয়নু আরাফা আরাফাতের দিনের রোজাটি অত্যন্ত ফুজিলতের এরপরে সম এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে দুইবার রসুলুল্লাহ সাল্লাম রোজা রাখা পছন্দ করতেন তিনি বলতেন যে এই দুই দিন বন্দার আমলকে আল্লা তাল্লার কাছে নিয়ে যাওয়া হয় আমি চাই যখন আমার আমল উপরের দিকে যায় আল্লাহ তাল কাছে তখন যেন আমি রোজার হালতে থাকি এদের সব এবং বৃহস্পতি অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত এবাদত সুনত রোজা প্রতি মাসে তিন দিন আয়ামুবিদ রোজা তেরো চোদ্দো পনেরো চন্দ্র মাসের অত্যন্ত ফজিলতের রোজা তারপরে আসে এর বেশি যারা রোজা রাখতে চান দাউদ দাউদ চানের প্র্যাকটিস ছিল একদিন রোজা রাখতেন পরের দিন আবার ভাঙতেন একদিন রোজা রাখতেন পরের দিন রোজা রাখতেন না এইভাবে করে সারা বছর তিনি কন্টিনিউ করেছেন এটা হতো মোতাবা আতসিয়াম এমন করে করে লোকেরা জান্নাতি হয় তারপরে হাদিসে বলা হয়েছে ওয়াসল্লা ওনা নিয়াম নামাজ পড়ে ওই সময় সল্লা বিল্লাহলি অন্না সুনিয়াম রাতের বেলা যখন সবাই গভীর ঘুমি অচেতন তখন সে তাহার যদি দাঁড়িয়ে যায় অবিল আল্লাহ তালা বলেছেন জান্নাতীদের গুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে পাকের আয়াতের মধ্যে তারা রাতের বেলায় কিছু কম ঘুমাত অনেক কমই ঘুমানোর চেষ্টা করতো পুরো ঘুমের কোর্স কমপ্লিট করতো না কারণ তারা দাঁড়িয়ে যেত তাহাজ্যত পড়তে আল্লাহ তাল্লাহ কাছে তওবা করত এস্তেক ফার করতো গুনা মাপ চাইতো শেষ অংশে যখন তাহাজদের সময় আল্লাহ তাল্লাহ আরশা আজিম থেকে নেমে আসেন ডাকেন কে আসো গুণা মাফ চাইতে আমার কাছে আমি মাফ করে দেব কে আছো তা অবাক করতে আমি তা অবাক কবুল করবো কে আছো কোন হাজত চাইতে আমি তো দিয়ে দেব এই তাহাজটা জান্নাতিদের অন্যতম গুণ বহু আয়াতে এবং বহু হাদিতে বলা হয়েছে জান্নাতীদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা তাহাজুদ্গুজার ছিল আমরা কি তাহাজ গুজার হতে পেরেছি আমরা সম্মানিত দর্শক মণ্ডলী একটি বিরতির দিকে তাবো ইনশাল্লাহ বিরতির পরে আমরা এই সর্বশেষ গুণের অংশটি ক্রিয়ামুল্লাইলির উপরে আরেকটু বিস্তারিত আলোচনার সুযোগ পাবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আফিকা করার জন্য অনেক ধন্যবাদ জজাকুল্লাকুল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 সহানুভূতি বন্ধুত্ব ও দয়ার ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জরে আক্রান্ত হয় সেই অষ্টম খণ্ড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 ইমান মাদানীম্লা বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दर्शक मंडल विरोत पर আবারও মুবারকবাদ জানাচ্ছি আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম জান্নাতি যাওয়ার চারটি গুণ নিয়ে এবং সর্বশেষ গুণ ছিল সল্লা বিয় রাতের বেলায় তাহাজ পড়ার ফজিলত নিয়ে আলোচনা হচ্ছিল এটি হচ্ছে জান্নাতিদের অন্যতম প্রধান গুণ এবং অনেক হাজি সে রসুল্লাহ সাল্লামের সাথ করেছেন এই গুণটিকে প্র্যাকটিস করার জন্য এবং সাহাবাহিক রাম তারা সবাই তাহাজত গুজার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে অমর রাজি আল্লাহ আনহু যুবকদেরকে যখন রাস্তায় দেখতেন রাতের বেলায় গল্প গুজব করছে ঈশ্বর পরে লম্বা সময় নিয়ে আড্ডা দিচ্ছে তিনি তাদেরকে তাড়া করতেন যাও ঘুমিয়ে যাও আর্ডি বেডে যাও আশা করা যায় আল্লাহ তালা তোমাদেরকে একটু তাহাযুদ্ধের নসিব করবেন তাহাযুদ্ধের রেজেক্ট তোমাদেরকে দেবেন মায়শা রাজি আল্লাহ আনহা ওরোয়া ইবনে জুবাইয়ের ওনার ঘরে যখন ঘুমাচ্ছিল তখন তিনি তাকে তার বন্ধুর সঙ্গে একটু তিনি কথাবার্তা বলছিলেন অনেক রাতে তিনি তাকে ধমক দিলেন যে ও রাইয়া তুমি কি জানো না আল্লাহনবী রাতের বেলা লম্বা সময় গল্পগুজ করাকে ঘৃণা করতেন তিনি এবং সাহাবাহিক এমন প্র্যাকটিস ছিল একটু আর্লিশ হয়ে যাওয়া অধিক গভীর রাত পর্যন্ত জেগে না থাকা তাহলে তাহার জন্য উঠতে সুবিধা হবে শেষ রাতে আর যখন সত্যি সত্যি আমরা লেট করে ফেলবো বারোটা এগারোটা বারোটা একটা বাজিয়ে ফেলবো তখন উঠা তো কষ্ট হয়ে যাবে এই জন্য চেষ্টা করলেই তো আল্লাহ তালা সাহায্য করবেন চেষ্টার অর্থ হচ্ছে আর্লি ঘুমানোর চেষ্টা করা এবং আমরা দেখি যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে লম্বা সময় ডাকতেন সেই জন্য আর্লি শুয়ে যেতেন এই জন্যই তিনি ঘৃণা করতেন আরেকটি হাজিসে এসে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রশংসা করেছেন যে আল্লাহ তালা খুব খুশি হন ওই স্বামীর প্রতি যিনি তাহাজ পড়ার জন্য উঠে যান উঠে তাহাজ পড়া শুরু করে দেন তার বিবিকে ডাকেন কিন্তু বিবি গভীর আছে তো উঠতে চায় না তখন তিনি একটু পানি হাতে নিয়ে তার বিবি চেহারায় পানিটা ছিটিয়ে দেন আর তখন বেচারি লাফিয়ে উঠে যায় তাকে মনে করিয়ে দেন উঠো তাহাজ পড়ো তখন তিনি তাহাজতে জয়েন করেন এই বান্দার প্রতি আল্লাহ তালা সাংঘাতিক খুশি হয়ে যান তেমনি কোনো জায়গায় দেখা যায় স্ত্রী তাহাজ গুজার স্ত্রী ভালো তাহাজ গুজার কিন্তু স্বামী অলস স্ত্রী উঠে উজু করে নামাজ পড়ছেন স্বামী ডাকছেন উঠছেন না তখন স্ত্রী একটু পানি হাত ভিজিয়ে ভিজা হাতে একটু পানি ছিটিয়ে দেন স্বামীর মুখে আর তখন তিনি উঠে যান তাকে বলেন উঠেন একটু তাহাজত পড়েন এভাবে একে অপরকে হেল্প করার চেষ্টা করা যিনি আগে উঠবেন স্বাভাবিকভাবেই তিনি অনেক সময় পাবেন আর যিনি আরেকজনকে উৎসাহিত করলেন পরিবেশ তৈরি করে দিলেন ডাকলেন ডেকে উঠালেন তার ডাকে যিনি উঠে তাহাজত পড়লেন বা যে কোনো ভালো কাজ করলেন তার সময় পড়বেন নে কি আল্লাহ তারা ডাকওয়ালাকে দেবেন কত বড় ফজিলতের কথা আমরা যারা তাহাজত পড়ার জন্য এখনও চেষ্টা করিনি আমাদের চেষ্টা করা দরকার তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে তাহাজ পড়তে গিয়ে যেন আবার ফজরের জামাত না হয়ে যায় অথবা এশা জামাত না হয়ে যায় এই দুইটা ওয়াক্ত জামাতে পড়া অত্যন্ত জরুরি রাতের নামাদের মধ্যে হাজিসে এসেছে যে ব্যক্তি এশা নামাজ জামাতে পড়ল আর ফজরের নামাজ জামাতে পড়ল তাকে আল্লাহ তালা পুরো রাত কেয়ামুল্লাইল তাহাজে থাকার দান করবেন মাশাল তাহাজ না পড়েই তো তাহাজতে পাওয়া যাচ্ছে আল্লাহ তালা কতকারিম দুটো জামাতের এত গুরুত্ব তো এখন আবার কেউ বলবেন তো তাহলে তো আর তাহাজত পড়ার দরকারই নাই খামাখা না দরকার আছে সেটা তো আল্লাহ তালা বলেছেন জামাতের গুরুত্বকে বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লাস্লাম হাদিস সেটা বললেন যে ফজর এবং এশার জামাতে যেন কেউ অলসতা না করে এই যে এই দুটো নামাজ মোনাফেকদের জন্য কঠিন জামাত ধারা মোমনের জন্য যেন কঠিন না হয় আর সেই জামাতে পড়ার পরেও সারা রাত তাহাযের সবাব পেয়ে যাবেন কিন্তু তাহাজ পড়লে আরও অনেক অতিরিক্ত সবাব তিনি তাহার্যদের পেয়ে যাবেন সেজন্য আমাদেরকে এই যে সবাবের এত কথা বলা হয়েছে আমরা এত সবাব দিয়ে কি করব অনেকে মনে করতে পারেন কি পরিমাণ গুণা হয়ে যাচ্ছে এই গুণাগুলো যদি আল্লাহ তালা মাফ না করেন নেকির পরিমাণ কতটুকুন হবে গুনার পরিমাণ কতটুকুন হবে এই জন্য আমাদের প্রচুর এবাদতের দরকার প্রচুর সবাবের দরকার আল্লাহ তালা কোরআনে বাকি আরেক আয়াত বলেছেন পাল্লা দিন আয়াবি তুন আলী রব্বিহীন সুজাদা কেয়ামা জান্নাতিদের গুণ আলোচনা করতে গিয়ে বলেছেন জান্নাতি ওই সমস্ত লোকগুলো যারা রাত্রের অনেক অংশ কাটায় সজ্জাদা সাজারত অবস্থায় আল্লাহ তালার কাছে তেয়ামা তেয়াম করে লম্বা লম্বা জান্নাতীদের গুণই হচ্ছে তাহাজ পড়া এটাকে কিছুদিন তারা মিস করতে পারে না শয্যা দাও আই জন্য তাহার্যদের যখন আমরা পড়ব শুধু রাকাত গনা নয় কত রাকাত পড়লাম এটার এইটার গণাগণির তুলনায় কোয়ালিটি কতটুকুন হাই হল সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে কি পরিমাণ খুশু সৃষ্টি হলো আল্লাহ তালার ভীতি মনের ভিতরে কি পরিমাণ আল্লাহতালার প্রতি এই ভয় এসেছে আদাবের কথা মনে চোখের পানি ফেলেছি। এই লম্বা তেলাওয়াত করা লম্বা সুরা মুখস্থ করার চেষ্টা করা প্রয়োজন বোধহয় একাধিক সুরাও এক এক রাখাতে পড়া যায় কেয়াম লম্বা হবে লম্বা কেয়াম হবে নামাজের মধ্যে এই জন্য রাতের নামাজকে বলা হয়েছে কেয়ামাই আমরা জানি কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো এটা নামাজের একটা অংশ মাত্র দাঁড়াইতে হয় কেরাত পড়ার সময় কিন্তু রুকু সুযুদ আছে অনেক আরও আত্মাহিয়াত আমল আছে বস্তি হাত তাহদা আছে তা শুধু কেয়াম শব্দটা নিয়ে তাসমিয়াতুল কুল বেসমেল জুজ নামাজ একটা বিরাট অংশকে নিয়ে নামাদের টাইটেল দেওয়া হয়েছে ক্যামুল লাইন এখানে ইন্ডিকেশন আছে এখানে মেসেজ দেওয়া হয়েছে যে সাহায্যদের ক্যামটা লম্বা হবে লম্বার কাজ লম্বা রাত পড়তে হবে রুকু সুযুদ লম্বা করতে হবে রুকুর মধ্যে তাসবিরগুলো লম্বা করা সুযুদের মধ্যে তাসবিরগুলোকে লম্বা করা আল্লাহ তালার কাছে বেশি করে জয়া করা তোমরা যখন সজ্জার মধ্যে যাও তালার অনেক কাফে হয়ে যাও এই সময় আল্লাহ তাল্লার কাছে বেশি করে দোয়া করো সাজার মধ্যে দোয়ার সুযোগ বেশি করে নেওয়া কি সুন্দর সুন্দর দোয়াগুলো রসুল্লাহ সালাম পড়েছেন সেগুলো মুখস্থ করার চেষ্টা করা আরবি ভাষায় আর পরে দোয়া করা সালামের আগে সালামের আগে দোয়া করার ফজিলত বেশি সালাম ফিরেও নামাজের পরে দোয়া আছে ফরো নামাজে কিন্তু সালামের আগে দোয়া করার সুযোগ আছে আমরা একটা দোয়া শিখে নিয়েছি সালামের আগে দোয়া করা সেটা হচ্ছে আল্লাহ নফসিদুলা ফুরাই এটার নাম আমরা দিয়েছি আমরা আমরাতে একটা মুখস্থ করেছি হাদিজ শরীফে অনেকগুলো দোয়া আছে আত্মহিয়া শেষ করে সালাম ফিরানোর আগে তিনি অনেকগুলো দোয়া করেছেন বিশেষ করে যখন তিনি নিজে একা একা নামাজ পড়তেন সুনত নফরগুলোর মধ্যে বেশি করে দোয়া করেছেন এক তিনি জিজ্ঞেস করলেন তুমি সালাম ফিরনের আগে আত্মহাতের পরে কী দোয়া করেন আমাদের মধ্যে সাহাবি বললেন ইয়ার্লা আমি তো বেশি কিছু আর জানি না আমি শুধু আল্লাহ তালা কাছে জান্নার চাই আর জাহার্নাম থেকে পানা চাই আপনি আর আপনার সাহাবি কি যে দান্দান করে কি বলেন আমি সেটা বুঝতেও পারি না শুনতেও পারি না দান্দানা। ওলা দান্দানা দানা তো আপনার যে কি দান্দানা, আর মদের দানদানা এটা আমি বুঝি টুঝি না দান দানা হয় আর বিতে যখন মানুষ এমন কোন শব্দ উচ্চারণ করে আশেপাশে কেউ একটু আওয়াজ পায় কিন্তু জিনিসটা কি বলল শব্দটা কি বাক্যটা কি এটা বুঝতে পারে না এতটুকুন উঁচু আওয়াজকে দানদানা বলা হয় অর্থাৎ রসুলুল্লা সাল্লাহ স্লাম যখন নামাজ পড়াতেন পড়তেন ওনাদের লোকাল ইমাম রাজি আল্লাহ তাল্লা যখন নামাজ পড়াতেন এবং পড়তেন তখন তারা একটু উঁচু আওয়াজে মৃদু উঁচু আওয়াজে দোয়াগুলো পড়তেন কিছু কিছু যেটা ওই সাহাবি বলছেন যে তিনি আওয়াজ শুনলে ও কানে বুঝতে পারতেন না যে কি দোয়া পড়ে সেজন্য বলেন যে আমি তো আপনাদের ওইগুলো শুনতে পাইনি ভালো করে শিখতেও পারিনি এই আমি আমার মনের মতো আল্লাহ তাল্লার কাছে বেশি করে জান্নাতের কথা বলি আর জাহান্নাম থেকে পানা চাই তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হাওলাহানুদান দেন আরে আমি আর মাজ আমরা সবাই তো ওইটার কাছে নিয়েই কথা বলি সব সময়। মেন অ্যাপ্লিকেশন আল্লাহ তাল্লার কাছে তো ওইটাই দেয় যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন নাম থেকে বাঁচিয়ে দেন এটাই তো বেশি করি আমরা আমাদের মধ্যে সালাম ফিরানোর আগে রসল্লা সালি সাল্লাম বলেছেন এই দুইটা বিষয় নিয়ে জানাতের জাহান্ন নামের কথা যেই ব্যক্তি আল্লাহ তালার কাছে জান্নাত চায় তিনবার আল্লাহ তালার কাছে জান্নাত ফরিয়াত করে যে আল্লাহ ওমুকে জান্নাত চেয়েছে আপনি তাকে বরাদ্দ করে দেন আর যেই ব্যক্তি তিনবার জাহান নাম থেকে পানা চায় জাহান্নাম তখন বলে আল্লাহ ওই ব্যক্তি আপনার জাহান নাম থেকে পানা চেয়েছে সে আপনার কাছে আল্লাহ আপনি তাকে জাহান্ন নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ মাইনি আসাল করে জান্ ও আস্তা জিরা নার। আল্লাহ আপনার কাছে আমি জান্নাতের দরখাস্ত দেই আর জাহান নাম থেকে পানা চাই এই দোয়াটা যখন তিনবার করে তখন আল্লাহ তালা কাছে জান্নাত তার জন্য সুপারিশ করে জাহান নামে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা কাছে তার জন্য সুপারিশ করা শুরু করে দেয় তো কেয়ামাইদের ভিতরে বিশেষ করে তাহাজদের মধ্যে এই দোয়াগুলোর সুযোগ বেশি করে নিতে হবে এভাবে যদি আমরা অভ্যাস করে ফেলতে পারি এই রকম করে তাহাজ পড়তে পারি তাহলে তো আমরা জাননাতে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে অনেক আশা করতে পারি তাহলে আমরা শেষ করছি যে চারটি গুণের কথা ইহাদেশে বলা হয়েছে আপনাদেরকে মনে রাখার জন্য আবার উল্লেখ করছি এক নম্বর গুণ বলা হয়েছে যে ব্যক্তি কথা আলান আল কালা মিষ্ট ভাষী হবে মানুষকে নম্র ভাষায় কথাবার্তা বলবে কর ভাষায় নয় এক নম্বর গুণ দুই নম্বর গুণের কথা বলা হয়েছে যে আত আমাত আম যারা অসহায় অভুক্ত খাওয়া দাওয়ায় খুদায় কষ্ট করে তাদেরকে খাবার দাবার দেবে এটি মিসকিন গরিব মিশকিন ফকির মিষ্কিনকে একটু বেশি করে খাবার দেবে টাকা পয়সা দেবে সাহায্য সহযোগিতা করবে তিন নম্বর বলা হয়েছে তাবা আসিয়াম যারা বেশি বেশি করে ফরজের পরে নফল রোজা রাখার চেষ্টা করবে বিশেষ করে যে সমস্ত ওকেশনে সুন্নত রোজাগুলো রাখা হয়েছে রেকমেন্ড করা হয়েছে সেগুলো সেগুলোকে বেশি বেশি করে পালন করবে আর চার নম্বরে বলা হয়েছে রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহা তাকে অবশ্যই পড়া চেষ্টা করবে দেখেন যদি আমরা বেশি ডাকাত নাও পড়তে পারি আস্তে আস্তে শুরু করি কমপক্ষে দুই রেকাত পড়ি ফজরের একটু আগে উঠি আস্তে আস্তে চার রেকাতের দিকে যাই এতটুকু সময় শুরু করে দিই তারপরে আল্লাহ তালা আমাদেরকে আরও একটু বেশি যাওয়ার জন্য তৌফিক দান করবেন দর্শক মন্ডলী আমাদের এই বিষয়ের আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে যাওয়ার এই সমস্ত গুণগুলো অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা কবুল করুন জজাক আলাক্ষ হের আসসালামুকুম বরহমাতবারকাত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 জানতে হলে দেখুন কোরআন ও ইসলামী আদর্শ প্রতি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 to implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, career guidance. Prati Ravivar Raj Chhade Shattai Aap Puno Shamprachar Shokal Chhade Nautai Bangla Deshe. Peace TV Bangla hai. Silk, taro সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হল তৌহদের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়